আনা আনাস রদিয়া হতে বর্ণিত যখন আবু বকর বাক রাহালাহু খলিফা হন তখন তিনি তাকে বাহরাইনে প্রেরণ করেন এবং তার এ বিষয়ে একটি নিয়োগপত্র লিখে দেন আর তাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর মোহর দ্বারা সিলমোহর করে দেন উক্ত মোহরে তিনটি লাইন খোদিত ছিল এক লাইনে মোহাম্মদ এক লাইনে রসুল ও এক লাইনে আল্লাহ